السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدان الله فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وقرة أعيننا محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه আম্মা বাদ সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম কোরআনে আখলাকে সামনে রেখে কোরআনে বর্ণিত বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আদব শিষ্টাচার এবং গুণাবলী সম্পর্কে আলোচিত হয়েছে তারই কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি যেন আমরা এর দ্বারা উপকৃত হতে পারি আমাদের নিজের জীবনকে আমরা গড়ে তুলতে পারি অর্জনীয় যেগুলো সেগুলি আমাদের ধারাবাহিকতায় চলছে এখনও এই প্রসঙ্গে আমরা দুটি বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি তার একটি ছিল ইস্তেফার যত বেশি পারা যায় ইস্তেফার মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে তার মিউজিকের নিশ্চয়তা লাভ করতে পারে আরও একটি বিষয় আপনাদের সামনে আমরা বলেছিলাম সেটা হচ্ছে তাওয়াকুল তাওয়াক্কুল প্রসঙ্গে পাখিদের যে তুলনা রসুল উল্লাহ আসল্লা আলিয়াসাল্লাম দিয়েছেন আমরা সেটাও আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এ কথা বোঝানোর চেষ্টা করেছি পাখিরা তওয়াকুল করে বটে কিন্তু আমলও করে সকালবেলা খালি পেটে যখন বের হয় তারা বসে থাকে না তারা কর্মে লিপ্ত হয় তারা তাদের রিজার্কের সন্ধানে এই গ্রাম থেকে সেই গ্রাম এ বাগিচা থেকে সেই বাগিচা এই খুরে বেড়ায় এবং তাদের রিজার্ক তারা সেখান থেকে অন্বেষণ করে রাতের বেলা তারা পুদুর পূর্তি করে ভরা পেটে তারা ফিরে যায় আমাদেরও সেটা করতে হবে এরপর আরও একটি বিষয় যেখানে এসে শেষ করেছি কিন্তু তার উপর আমরা মানে শেষ করেও শেষ করতে পারিনি সেটা ছিল যে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত যেগুলো আছে সে ইবাদতের জন্য আমাদেরকে সময় কি করা বের করে নিয়ে আসা আমরা যদি সেই সময় বের করতে না পারি তাহলে হয়তোবা আমার রেজেক বাড়বে দ্বিগুণ হবে চতুর্গুণ হবে কিন্তু সেই রেজেকের মধ্যে বরকত থাকবে না এজন্যই এখানে বলা হয়েছে যে রেজেক্ট প্রাপ্তির জন্য আল্লাহর জন্য কি করা সময় বের করা এমনটি যেন না হয় যে আমি কর্ম করতে করতে আল্লাহর পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব ফ্যার্স যেগুলো সেগুলো আমরা ভুলে যাই আমি এই প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি শেষের দিকে যেমন বিশেষ করে সালাতের ক্ষেত্রে এই দুর্বলতাটা প্রকট হয়ে দেখা দেয় শুধু সালাত কেন রামাদান মাসেও আমরা দেখি রোজা এটা ঐচ্ছিক কোনো বিষয় না সালাত যেমন দৈনিক পাঁচ ওয়াক ফ্যার্স এর সাথে আপনার রিজিক অন্বেষণ বা কর্ম শ্রম এর কোনো সম্পর্ক নেই সালাদ সালাতের জায়গায় নির্ধারিত আপনার কর্ম আপনার কর্মের জায়গায় নির্ধারিত পাশাপাশি যদি দুটুকু আপনি নিয়ে আসেন তাহলে সালাত আপনার প্রাধান্য পাবে কর্মকে পিছনে ফেলতে হবে এই জন্যই একটা স্লোগান শোনা যায় যে সালাতকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে কিন্তু আমরা উল্টো করে ফেলেছি সালাতের সময় হলে বলি এখন কাজ আছে পরে পড়ে নেব। কিন্তু সালাতকে একথা বলি না যে এখন তোমায় আমি আদায় করব কাজ আমি পরে করব। এক্ষেত্রে কোনো ধরনের টাল বাহানা গ্রহণযোগ্য নয় শরীয়তের বিধি বিধান অনুযায়ী যে সমস্ত কারণে শ্রম রাখা না রাখার অনুমতি রয়েছে সেই সকল ক্ষেত্রে ছাড় আছে কিন্তু আমি সামান্য বাহানা করে শ্রম থেকে বিরত থাকব এটা হতে পারে না একটি হাদিস আমার সামনে আছে আমি সেই হাদিসকে আপনাদের সামনে পেশ করে এই কথাগুলো বাস্তবতা তার নিরিখে উপস্থাপ করার চেষ্টা করব এই হাদিসটি তীর মিজি এবনে মাজা এমনি হেব্বান সহ অন্যরাও সহি সানাদে বর্ণনা করেছেন বর্ণনা হচ্ছেন হাজরত আবু হরাই আল্লাহু তালাআনহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাত করেছেন রসুল্লাহ সাল্লাহ ইন্নআল্লাহ ইয়াকুর আল্লাহ বলছেন তার মানে হাদিসটি কুত্সি হাদিসে কুৎসি আল্লাহর বক্তব্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সামনে উপস্থাপন করছেন তিনি বলেন ইয়াবিনা আদম হে আদম সন্তান তাফর রক লে তুমি আমার ইবাদতের জন্য নিজের সময় বের করে নাও তাফর রক সময় বের করে নাও কিসের জন্য লে এবারাতি আমার ইবাদতের জন্য তাহলে কী হবে আমলা ওসাদ রাখ আগে আমি তোমার অন্তরকে পর মুখাপেক্ষীহীনতা দিয়ে পরিপূর্ণ করে দেব অর্থাৎ আমি তোমাকে অন্যের দিকে মুখাপেক্ষী করব না আল্লাহ আকবর তার মানে তার প্রয়োজন যা কিছু আছে আল্লাহ রাবুল আলমিন সেটা মিটিয়ে দেবেন কিভাবে দেবেন সেটা আল্লাপই ভালো জানেন বিভিন্ন পদ্ধতি বের করে পাক অবশ্যই দেবেন শুধু তাই না ও আসুদ্দু ফাকারাক এবং তোমার দারিদ্রতাকে আমি মুছে দেব অর্থাৎ সে ব্যক্তি যদি দরিদ্র হয়ে থাকে জীবন জীবনযাপন করে থাকে তাহলে তার এই ইফাজতের কারণে সময়ে মতো নিয়মানুবাক্তিতার মাধ্যমে সে যদি আল্লাহর হক আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাহলে বান্দার হক আদায় করে দেবেন বান্দার যে রিজিকের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন সে দায়িত্ব তিনি পালন করে দেবেন সুপ্রিয় দর্শক আসলে দেখুন আমরা শ্রমিককে খাটাই তার মানে শ্রমিককে যখন আমরা খাটাই তাহলে সে যতক্ষণ আমাদের কাজ করবে তার বিনিময়ে দেয়াটা তখন মালিকের উপর ফরজ হয়ে যায় দায়িত্ব হয়ে যায় যেহেতু তুমি তার সময় নিয়েছ তার শ্রম নিয়েছ তার শক্তি ক্ষয় হয়েছে অতএব তার প্রাপ্য তাকে দিয়ে দাও অনুরূপ আল্লাহ হরবুল্লা আলমীন যখন তার এবাদতের জন্য আমাদেরকে খাটাবেন তাহলে আমাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খাদ্য বস্ত্র ইত্যাদি সেগুলো তিনি পূরণ করে দেবেন এটা মনে রাখতে হবে যে এটা আল্লাহর জন্য ফরজ নয় যে আল্লাহকে করতেই হবে কারণ আমরা তো আল্লাহর বান্দা বলুন তো দেখি আমাদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের যা আছে তার মূল্য কে দিতে পারবেন কে তার মূল্য পরিশোধ করতে পারবেন এই ন্যামতের যদি আল্লাহ পাক আমাদের কাছে বিনিময় চান পৃথিবীর বুকে কোনো মানুষ বলুন কোনো সৃষ্টি বলুন আছে তার বিনিময় দিতে পারে এই জন্য আল্লাহর জন্য একটা ফরজ নেয় আল্লাহ মেহরবানি করে আমি যে দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন সেটা পালন করছি সেই দায়িত্ব পালনের বিনিময়ে আল্লাহ আমার প্রয়োজনগুলো মিটিয়ে দিচ্ছেন যেমন পরমুখাপেক্ষীহীনতা আমাকে দান করেছেন আমার দরিদ্র থেকে আল্লাহ দূর করে দেবেন এমনিভাবে হাদিসের মধ্যে এও বলা হচ্ছে তুমি যদি তা না করো অর্থাৎ তুমি যদি আমার আমার হক আদায় না করো সময় মতো তাহলে কি হবে মালাতু তোমার হাতকে কাজ দিয়ে ব্যস্ত রাখবো আল্লাহ আকবর তোমার হাতকে আমি কাজ দিয়ে ব্যস্ত রাখবো তার মানে তোমাকে আমি পুরোপুরি ব্যস্ত রাখবো যে তুমি আমার ইবাদত করার সুযোগ পাবে না আলিল্লা আল্লাহ যদি তার মানুষকে বাতার মন্দাকে এবাদত করার সুযোগ না দেন তাহলে এর চাইতে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে শুধু তাই না এবং আমি তোমার দারিদ্রটাকেও কখনো মুছে দেব না সুপ্রিয় দর্শক এই হাদিসটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে আমাদের যেমন ড্রিস হালাল এর জন্য কর্ম করতে হবে চেষ্টা করতে হবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে ঘর্মঝরাতে হবে ঠিক তেমনিভাবে এর সাথে সাথে আল্লাহ নির্ধারিত যে ফরজ কাজগুলো আছে সেগুলো আমাকে আদায় করতে হবে তার মধ্যে মৌলিকভাবে আমি দুটো বিষয়কে আপনার সে সামনে চিহ্নিত করেছি এবাদতের ক্ষেত্রে একটি হচ্ছে সালাদ আরেকটি হচ্ছে কি সাও। সালাদের ব্যাপারে এ কথা বলা যাবে না যে দুপুরবেলা জোহরের নামাদ আদায় করতে গেলে আমার আধা ঘন্টা নষ্ট হবে অতএব এই আধা ঘণ্টা আমি অন্য কাজ করতে পারি আমি শ্রম করতে পারি আধা ঘন্টায় যদি আমি কাজ করি তাহলে আমাকে এত টাকা পারিশ্রমিক দেবে আর না করলে আমি সেটা পাবো না এই জন্য সেটা বাদ দিয়ে আমি কাজ করব না না, এ কথা বলা যাবে না অনুরূপ আসুর বলেন বা গরিব বলেন এশা বলেন যারা সেলসম্যানের কাজ করেন যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে তাদের সময়ে যেটা আছে সেই সময়ের মধ্যে নামাজের সময়টাও পড়ে যায় তখন মালিক পক্ষকে যেমন চিন্তা করতে হবে যে আমার শ্রমিক ভাইদের সালাতের ব্যবস্থা করে দিতে হবে মালিক যেমন নিজে আদায় করবেন তার সালাত তার দায়িত্ব তেমনিভাবে শ্রমিকদেরকেও তার সালাত আদায় করার সুযোগ দিতে হবে এমনিভাবে শ্রমিকরাও কথা মালিককে বলবেন যে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিন আমরা নামাজের সময় নামাজ আদায় করব কিন্তু এ কথা বলা চলবে না যে না আপনাদেরকে নামাজের সুযোগ দেওয়া হবে না অতব নামাজ পড়বেন না এজন্য জন্য আপনি নামাজটাকে আপনি কি করবেন যে দেরি করে পড়বেন অথবা আগে পড়বেন সময় হয়নি তারপরেও পড়ে নেবেন এমনটি করা চলবে না সুপ্রিয় দর্শক শুধু এখানে শেষ নয় এখন যদি বাধ্য হয়ে কোনো মালিক আপনাকে বাধ্য করে যেন এখন নামাজ পড়া যাবে না তখন আর কি করবেন আপনি চেষ্টা করতে হবে যেন যে কোনো উপায়ে আপনাকে সালাদ আদায় করা একান্ত যদি না পারেন তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ মালিকের দিলকে তুমি নরম করে দাও আমাদের সালাদ আদায় করার যেন তিনি ব্যবস্থা করে দেন এক দুই নম্বর আল্লাহ যদি এটা তোমার পছন্দ না হয় যদি এটা সম্ভব না হয় আল্লাহ আমাকে এমন ব্যবস্থা করে দাও যেখানে গিয়ে আমি নিয়মিত সময় মতো আমি তোমার সালাত আদায় করতে পারি আমি নামাজ আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্বাস করুন আল্লাহর উপর থেকে আশা হারাবেন না আল্লাহ পাক নিজেই বলেছেন হাদিসের মধ্যে হাদিসে খুলছি আনা আইন্দাজ আব্দিবি আমার বান্দা আমাকে নিয়ে যা ভাবে আমি তার কাছে সেভাবেই উপস্থিত হই আপনি যদি ভাবেন আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দেবেন আল্লাহ আপনাকে সেই ব্যবস্থা করে দেবেন আপনি যদি আল্লাহর সাথে এই ধারণা রাখেন আল্লাহ আমাকে অবশ্যই নে হালাল রেজেকের ব্যবস্থা করে দেবেন অবশ্যই আপনি সেই হালাল রেজেকের পথ আল্লাহ পাক আপনাকে বের করে দেবে তো সে যাই হোক যেটা বলছিলাম যে এইভাবে অফিসের সময় ফ্যাক্টরির সময় আপনার কাজের সময় যদি এই ধরনের সালাহাতের সময় আসে সবাই সময় মতো কি করতে হবে সেই সালাহটা আদায় করে নিতে হবে আল্লাহ পাক এটাই চান যে আমার বান্দা শত শতব্যস্ততার মাঝেও আমাকে সে স্মরণ করে কিনা আমার ফরজ সে আদায় করে কিনা এটা তো নামাজের ব্যাপারে বললাম রমাদানের সময় কি হয় এটা তো আরও ভয়ঙ্কর বা আরো কঠিন হয় প্রথম দিকে দেখা যায় যে ভাই বোনেরা চমৎকার কয়েকটা রোজা খুব সুন্দর দিব্যে রাখতেছেন খুব আবেগের সহিত রাখতেছেন নামাজও ঠিক মতন পড়তেছেন কিন্তু দুই চার দিন যাওয়ার পর ভাটা পড়ে যায় তারপরে নামাজের ব্যাপারেও ভাটা পড়ে যায় তারপরে যেমন নাকি শ্রমের ব্যাপারেও ঘাটা পড়ে যায় বলে যে এত কঠিন খাটুনি এত কঠিন শ্রম দিতে হয় যে সারাদিন না খেয়ে রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না বা সারাদিন এভাবে খাটুনি খেটে রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না আর এভাবে আমাদের ভাই বোনেরা নিজেদেরকে ফারস শ্রম থেকে বিরত রাখার চেষ্টা করেন সুপ্রিয় দর্শক ভাই বোন ক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনি মালিক হন যদি আপনি বস হন যদি আপনি শ্রমিকদের ঊর্ধ্বতন কর্মকর্তা হন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের অধীনস্থদের শ্রম পালনের নিশ্চয়তার বিধান করুন নিজের জন্য যেমন তাদের জন্য তেমন ব্যবস্থা করুন এমন মা বন্ধুরকেও বলছি আপনাদের ঘরে যদি মহিলা শ্রমিক থাকে কাজ করে কিন্তু তারা রোজা রাখে তাদের কাজের পরিধি কমিয়ে দিন তাদের কাজের মধ্যে আপনি নিজেও তাদেরকে সহযোগিতা করুন এভাবে আপনার উপর যেমন শ্রম ফর্জ সেই মহিলার উপর সহম ফরজ হে মালিক আপনার উপর যেমন সহম ফরজ আপনার অধীনস্থ কর্মচারীদের উপর সহম ফরজ শ্রমিকদের উপরও যেমন সহম ফরজ এবং মালিকের জন্য সেই সহ ফরজ সুপ্রিয় দর্শক আমরা এভাবেই আপনাদের সামনে এটা উপস্থাপন করতে চাচ্ছি যে ফর্জ কাজ আদায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি করা চলবে না এবং এই ফর্জ কাজ সঠিকভাবে সঠিক সময়ে যদি আদায় করা যায় তাহলে আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে আপনার অভাব দূর হবে ইনশা আমরা শুনেছি সময় হয়েছে মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য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 सबकि देखते नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानर ओसियत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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর যেটা বলছিলাম শ্রম এবং সালাতের কথা বিশেষ করে আমরা দেখতে পাই যে মালিক মাসা আল্লাহ তিনি নিয়মিত শ্রম পালন করছেন কিন্তু তার শ্রমিকদের শ্রম পালনের কোনো সুযোগ আছে কিনা না বা কোনো ব্যবস্থা আছে কি না সেদিকে তাদের খেয়াল থাকে না এটা কিন্তু মহা অন্যায় এটা কিন্তু মহা ক্ষতিকর যে আপনি আপনি আল্লাহর হুকুম পালন করবেন আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সেই হুকুম পালন করতে দেবেন না বা সুযোগ দেবেন না এটা তো হয় না বরঞ্চ আমি আমার ভাইদেরকে বলছি যে কোন গৃহকর্তা গৃহকর্তী তিনি দোকানের মালিক ব্যবসার মালিক শিল্প কারখানার মালিক অফিসের যিনি হন আপনারা যদি নিজেরা যেভাবে শ্রম পালন করেন ঠিক সেইভাবে অধীনস্থদেরও যদি সেই ব্যবস্থা করে দেন একই রাখবেন বিশ্বাস রাখবেন এতেই আমার আপনার জন্য এই পৃথিবীতে মঙ্গল আখেরত মঙ্গল রয়েছে আমরা শ্রমিকদেরকে খাটিয়ে তাদের থেকে শ্রম আদায় করব কিন্তু তাদের ফের ইবাদত করার তাদের সুযোগ দেব না তাহলে হয়তোবা আপনি কিছু উপকৃত হতে পারেন বেনিফিটেড হতে পারেন শ্রমিকরা হয়তো আপনার তাদের শ্রমের মাধ্যমে আপনাকে কিছু দিতে পারে কিন্তু তাদেরকে যে সালাদ বা শ্রম আদায় না করার জন্য অপরাধী বানিয়েছেন এবং তাদেরকে সুযোগ দেওয়া হয়নি এই জন্য আপনাকেও আসামের কাঠঘড়ায় অভিযুক্তের কাঠঘড়ায় দাঁড়াতে হবে সেই মহান আল্লাহর বারে শ্রমিক ভাইদের কেউ বলছি এই জন্য আপনারা রোজা ছেড়ে দেবেন এমনটি যেন না হয় সালাদ ছেড়ে দেবেন এমনটি যেন না হয় যতটুকু সম্ভব বিশৃঙ্খলা সৃষ্টি না করে যে যেভাবে পারেন সালাতের সময় সালাত আদায় করবে শ্রমের সময় শ্রম আদায় করবে আমি জানি আলহামদুলিল্লাহ পৃথিবীর বহু দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর এরকম বান্ধব রয়ে গেছে যে যারা রামাদান আসলে শ্রমিকদের বেতন বাড়িয়ে দেয় বেতন বাড়িয়ে দেওয়া মানে আলাদাভাবে শ্রমিকদের ইফতারের জন্য কিছু ব্যবস্থা করে দেয় সাহেরির জন্য কিছু ব্যবস্থা করে দেয় মানে বেতনের উপরে আরও কিছু এটাকে তারা বলে রামাদান বোনাস রামাদান বোনাস তাদেরকে দেয় যেটা তারা পেতে থাকে এবং ঈদের সময় তাদেরকে একটা ভালো সম্মান দেয়া হয় এটা তো হলো এই বিষয় এবং কাজের বিষয় তারা কি করে যেখানে আট ঘন্টা কাজ সেখানে ছয় ঘন্টায় নামিয়ে দেয় যাদের খুব কঠিন কাজ তাদেরকে কাজের ইয়েটা তাদের কমিয়ে দেয় এটা আছে দেশে দেশে আছে তবে দুঃখজনক হল সত্য এদের সংখ্যা হচ্ছে একেবারেই কম সেখানেই হচ্ছে বিড়ম্বনা এই জন্যই আমরা বলতে চাইছি যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা রিস্কা হালাল জন্য আমরা কষ্ট করতেছি সমস্ত শরীর দিয়ে ঘম বের করে আমি কষ্ট করে রিস্কা হালাল উপার্জন করছি হ্যাঁ আপনি হালাল রিজেক্ট উপার্জন করলেন ঠিক আছে কিন্তু আল্লাহর হক যে সালাত এবং সৌং এগুলি যে আপনি আদায় করলেন না সেটার কি হবে হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন যে ইগুলির কারণে আপনার উপার্জিত অর্থ কি হারাম হয়ে গেছে না হারাম হয়নি সেটা হালাল বহাল আছে কিন্তু এই ফরজ আদায় না করার অপরাধে আপনি বিযুক্ত হয়ে গেলেন এবং এ কারণেই এমন তো হতে পারে যে আল্লাপাক বলবেন তোমাকে আমি এত সুযোগ দিয়েছি তোমাকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিয়েছি আর তুমি আমার জন্য নামাজের সময়টা ভের করতে পারলে না তুমি আমার জন্য শ্রমটা পালন করতে পারলে না যাও তোমার রেজেকটা বরকতময় করলাম না বরকতহীন করে দিলাম তাহলে আপনি অনেক কামাই করলেন দেখলেন যে ফুস কিছুই নেই এই জন্যই আমি আপনাদের এই দৃষ্টিগুলো আকর্ষণ করছি আরও একটা নতুন বিষয় আপনাদেরকে বলি দেখুন আমাদের পিতামাতাদের এই ব্যাপারে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনার রেজেকের প্রয়োজন আপনার সন্তানের কি রেজেকের প্রয়োজন নেই আপনার পরিবারের কিরেজ প্রয়োজন নেই তাদেরকে হালাল রেজেকের প্রয়োজন নেই অনেক পরিবারকে দেখা যায় রামাদান আসলে ছেলে মেয়েরা রামাদানের রোজা রাখতে আগ্রহী পিতামাতা তাদেরকেও নিরুৎসাহিত করেন সালা তাদের করতে আগ্রহী পিতামাতা নিরুৎসাহিত করেন ছেলে মসজিদ যেতে আগ্রহী পিতামাতা নিরুৎসাহিত করেন কারণ দর্শন এখনো ছোট মানুষ অথচ বয়স পনেরো বিশ বাইশ ২৫, ২৭, ৩০ বলে যে ছোট। এখনও ছোটো ইন শুধু এটা আরো বলে যে হয়তো পরীক্ষা আছে সামনে পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি তাদেরকে বরঞ্চ বলুন তোমার পরীক্ষা যা হবে আল্লাহর উপরে ছেড়ে দাও পড়ালেখা যতটুকু পারো করো কিন্তু খবরদার রামাদানের রোজা মিস হতে পারবে না সালাত মিস হতে পারবে না আল্লাহ পাক রামাদানে এমন বরকত রেখেছেন যে অন্য সময়ে যদি সে দশ ঘণ্টা পড়ে রমাদানে দুই ঘন্টা পড়লে সেটা রিকভার করা সম্ভব সেরকম নজির আছে অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি মেহরবানি করে নিজের ঘরকে একটি সুন্দর ঘরে পরিণত করুন একটা সুন্দর পরিবারে পরিণত করুন যেন এই ঘর থেকে ইসলামের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে অন্যরাও এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনাকে অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক আমরা বলছিলাম রেজেক্ট প্রাপ্তির জন্য এটা অত্যন্ত একটা জরুরি কাজ যে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন ঠিক আছে তাহলে আপনি আল্লাহকে কি দান করলেন আল্লাহ আপনার মুখাপেক্ষী নন আপনি কি মনে করেন আমরা কি মনে করি যে আল্লাহ আমার ইবাদতের মুখাপেক্ষী কখনো না আল্লাহ পাকিদ এরশাদ করেছেন আলি ইসালাম বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা যদি আল্লাহর সাথে কুফুরি করো আল্লাহ তোমাদের এবাদতের মুখাপেক্ষী ননক তোমাদের এবাদতের মুখাপেক্ষী ননাদা কুফুরি করুক আল্লাহ এটা পছন্দ করেন না ইন্টেশ করু আর যদি তোমরা তার সুক্রিয়া আদায় করোহলে তাহলে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করবে হান আল্লাহ ইব্রাহিমের মধ্যে পড়ে দেখো তাহলে আমি আর আপনি কেন এই কথা ভাবতে যাব যে আল্লাহ আমার এবাদতের মুখাপেক্ষি না না না আমি আপনি তার রহমতের মুখাপেক্ষী আমি আপনি তার রহসানের মুখাপেক্ষী আমি আপনি তার মখফুরতের মুখাপেক্ষী আর সেজন্যই আমাকে ইবাদত করতে হবে সেজন্যই তার হক আমাকে আদায় করতে হবে আমি তার হক আদায় করলে আল্লাহ তার মখলুক তার সৃষ্টি মানুষের যা কিছু প্রয়োজন সেগুলো পূরণে এগিয়ে আসবে। সুপ্রিয় দর্শক এ তো আমরা একটা বললাম আচ্ছা এরপরে আরও আছে যেমন যাদের সামর্থ্য আছে তারা যদি বারবার হজ উমরায় যায় তাহলে সেটাও একটা বরকতময় রেজেক্ট হওয়ার জন্য কি হতে পারে আপনার একটা মাধ্যম হতে পারে যেমন এ সম্পর্কে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে পারি সেটা হচ্ছে ইবনা আব্বাস আনু এর স্বাদ করেছেন কাল রসুল্লাহ সাল্লাহ আলী যে রসুল্লাহ সাল্লা ইসলামের সাথ করেছেন আলহ বিন আলহমরা হজ এবং অমরার মধ্যে তোমরা ধারাবাহিকতা অব্যাহত রাখো ফাইনাহুমাং আল ফাকরাজ কারণ হজ এবং অমরা তোমাদের গুনাকে কি করে দেয় মিটিয়ে দেয় হ্যাঁ এবং তোমাদের দারিদ্রকে কি করে দূর করে দেয় কামায়ান ফিল কিরুল হবুস আল হাদিদ যেমন নাকি কি কামারের আগুন বের হয়ে যে সে আগুন থেকে যেমন আগুন ব্যবহার করে আপনার লোহা থেকে ময়লাগুলো দূর করে দেয় ঠিক এভাবে গুনা থেকে দূর করে দেয় এখানে এসে একটা কথা না বললেই নয় অনেক মনীষী বা অনেক ব্যক্তিরা এখন বলা বলি করছেন যে বারবার হজ করা ঠিক নয় বা বারবার ওমরা করা ঠিক নয় বরঞ্চ একবার দুইবার করলেই যথেষ্ট বাকি টাকাগুলো দিয়ে গরিবদের খেদমত করলে অনেক উপকার পাওয়া যাবে আমরা বলি যে হ্যাঁ কথাটা ঠিক বলেছেন তবে আল্লাহ আল্লাপাক যাকে সামর্থ্য দিয়েছেন তিনি যদি বারবার হজ করেন ওমরা করেন তাহলে এটা দোষণীয় কিছু হবে না বরঞ্চ তিনি যদি এটা করেন এবং এটা করার পাশাপাশি তিনি যদি গরিব দুঃখীদের কথাও স্মরণে রাখেন তাহলে এটা তার জন্য আরও উত্তম হবে আর আল্লাহ পাকতে বলেছেন যে যে যারা এটা করবে তাদের দরিদ্র দূর হবে এবং সেই দরিদ্র থেকে মুক্ত হবে এখন যাদের সামর্থ্য নেই তাদের ব্যাপারে আমরা কি বলবো তাদের ব্যাপারে আমরা বলবো যে আপনার যেহেতু সামর্থ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে সেই সুযোগ দাও কিন্তু এইভাবে নিরুৎসাহিত করা কতটুকু সঠিক হচ্ছে সেই ব্যাপারের দ্বিমতের অবকাশ রয়ে গেছে যাদের পক্ষে সম্ভব তারা যাচ্ছে যাবেন কিন্তু পাশাপাশি আমরা তাদেরকে এই কথাও বলবো যে আপনি আপনার এলাকার গরিব দুঃখী ভাই বোনদের দিকেও লক্ষ্য রাখুন আত্মীয় সুজনদের মধ্যে যারা অভাবই রয়েছে তাদের দিকে লক্ষ্য রাখুন হ্যাঁ অনেক সময় তাদের প্রতি আপনি লক্ষ্য রেখে যদি হজ বাদ দেন যেটা আপনার জন্য নাফল আমরা বাদ দেন না তাহলে সেটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে বলে আওয়ালামায়িকেরা মত প্রকাশ করেছেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা আরও যেতে পারি যে রেজার্ট বৃদ্ধির আরও একটি উপায় হচ্ছে সেটা হচ্ছে সেলাতুর রাহেম সেলাতুর রাহেম মানে আত্মীয়তার হক আদায় করা আত্মীয়তার হক আদায় করা হ্যাঁ এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম হাদিস এর করেছেন যে মান আহাব্বা আয়বসুতালু ফি রিসি ওয়ুমস আলাহ ফি ফাল আতারিহি ফুল রাহেমাহু বুখারে হাদিসটি বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আশা করে যে তার রিজেকের মধ্যে প্রশস্ততা দেওয়া হোক যার রিজেক কি হবে প্রশস্ত হবে এবং সে এটা ওখানে যে তার প্রভাব ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তাহলে তার উচিত যে ফালিয়াসুল রাহেমাহ সে যেন তার আত্মীয়দের খবর রাখে তাদের সাথে যেন তার সম্পর্ককে সুদৃঢ় করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি ওসলিল্লাহ আল মুহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি ওসলিম ওসালামু আলিকুম ও রহমতুল্লা বাক Shh. <laughs> وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ আমি বেছে একটি পিস জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল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 बेमेल कर